एस टी बांगला मानवतार समाधान مركمحمَةُ الله على الحمدُ للله وحد وَ الصلااتُ الصلاام على ملا نب بعد أعوز منِلههِ منَِ الشَّي الطون الرجيميا أيه الذيين آمنوا كتي عليهلَكم السام كما كتب على الذيينَ منِ আন সাহাব ابن سعد رضی اللہ تعالی عنہ قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه ثمانيه ابواب منها باب اسم الرايان لا يدخله الا صائمون رواه البخاري ومسلم সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর صلى الله عليه وسلم আমরা ফজাইল আমলের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে শ্যাম পালন করা শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় বরং বলা যেতে পারে এবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার যত মাধ্যম আছে তার মধ্যে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে শ্যাম শ্যাম পালন করেই আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায় অবশ্য আমরা শ্যামকে আমাদের ভাষায় রোজা বলে থাকি আর শ্যাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে শরীয়তের পরিভাষায় হজরের আজানের পূর্ব থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী সম্ভোগ যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে শ্যাম আমরা এটা বুঝতে চাই না এই জন্য এ শ্যাম বলাতে আমরা অভ্যাসই নই এখানে আরো দুইটা কথা বলা যেতে পারে যে ইসলাম নির্ভর করে পাঁচটা জিনিসের উপরে একটা কালেমা একটা সলাৎ একটা জাকাত একটা শ্যাম একটা হজ এই পাঁচটা জিনিসের তিনটা নাম আরবিতেই আছে আর দুইটা নাম পরিবর্তন হয়ে আছে সেম পরিবর্তন হয়ে রোজা হয়েছে আর সলাৎ পরিবর্তন হয়ে নামাজ হয়েছে অথচ আমরা যারা শিক্ষিত মানুষ তারা আমরা জানি যে নাউনের নামের কোনো পরিবর্তন নেই কোরআন বাংলাতেও কোরআন কোরআন আরবিতেও কোরআন কোরআন ইংরেজিতেও কোরআন সেগুলির কোনো পরিবর্তন ঘটে না তো আল্লাহতালা এই নামগুলি কোরআন মাজিদের উল্লেখ করেছেন আল্লাহর নবী এই নামগুলি হাদিসে উল্লেখ করেছেন হাদিসের মধ্যে আছে সলা কোরআন মাজিদে আছে গালি দিয়ে উপবাস থাকা যায় নিন্দা করে উপবাস থাকা যায় ঝগড়া বিবাদ করে উপবাস থাকা যায় মিথ্যে কথা বলে উপবাস থাকা যায় মিথ্যা কথায় ব্যবস্থা করে উপবাস থাকা যায় কিন্তু মিথ্যা কথা বলে শ্যাম থাকা যায় না শ্যাম মানে হচ্ছে বিরত থাকা নিন্দা করে শ্যাম থাকা যায় না একজন নারী নগ্ন হয়ে রোজা থাকতে পারে কিন্তু সর্বধরনের শরীয় বিরোধী কাজ থেকে বিরত থাকা আর এমন কতগুলি কাজ যেগুলি রাতে বৈধ সেগুলি আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত দিনে অবৈধ তাতে থেকেও বিরত থাকতে হবে যেমন খাওয়া পান করা এর নাম হচ্ছে সেম সম্মানিত দর্শক মন্ডলী আমরা আসলে এই বিষয়ে তেমন ভোরক্ষেপ করি না যেমন আল্লাহ এই শব্দটার স্থানে মানুষ ব্যবহার করছে খোদা তো খোদা মানে খোদ মানে নিজ আর মানে আসা নিজে আসলো এই যদি নিজে আসা অর্থটা আমরা ধরে নি তাহলে এর অর্থ হবে যে এক সময়ে খোদা ছিলেন না অথচ আল্লাহতালা আগেও ছিলেন এখনো আছেন চিরদিন থাকবেন আল্লাহ এরকম কোন সত্তা নন যে এক সময়ে ছিলেন না এমন কোনো সত্তা নন যা একসময়ে থাকবেন না হতে পারে না এটা আমাদের একটা ভুল বুঝাবুঝিতে এই শব্দগুলি আমরা ব্যবহার করে চলেছি আমাদের জন্য এটাই সুন্দর হবে যে রোজা না বলে আমরা শ্যাম বলবো নামাজ না বলে সলাত বলবো। নামাজ মানে হচ্ছে উপাসনা করা আর সলাত মানে প্রার্থনা করা অমুসলিমও উপাসনা করে তাহলে তার সাথে আমারটা মিলে গেল তার আর আমার মধ্যে পার্থক্য থাকলো কি আমরা শব্দটি ব্যবহার করব আলোচনায় যেন আমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। সাহায্য বলেন রসুল সাল আলহ্লাম বলেছেন জান্নাতের আটটি দরজা রয়েছে জান্নাত একটি দরজা আটটি এটা মানগত ব্যাপার क्ति जेमन नेक अर्जन कर दरजार मान तेम जहां नाम दरजा सतट्ट एर्थ नाम सतट जानी दरजा सतटा एक दरजा आठटी आल्लाहर नबी बोलें आठटी दरजा रही एक दरजार नाम हायन रायन शब्दे अर्थ हम पानी पानी तृप्ति लाभ करा नबीन नामक दरजा दिएम पालन छा प्रवेश हादिसी एमसाईते नबी बोलन जखलाखे रगलेका जख श्याम पालन कार्य दरजा दिए प्रवेश भाव बुझाते जगते सब चे दामी इबादत सब चे गुपूर्ण इबादत आल्ला সবচেয়ে বড় মাধ্যম শ্যাম তার একটি প্রমাণস্বরূপ আমরা বলতে পারি যে আল্লাহর নবী বলছেন শ্যাম পালনকারীর সেস ব্যক্তি যখন এই দরজা দিয়ে প্রবেশ করবে তখন এই দরজাটা বন্ধ করা হবে অন্য কোনো এবাদতের মাধ্যমে এই দরজা দিয়ে সে ব্যক্তি প্রবেশ করতে পারবে না আমরা আরো স্পষ্টের জন্য বলতে পারি যে আল্লাহর নবী বলেছেন যে যে ব্যক্তি দান করবে তার জন্য একটা দরজা যে ব্যক্তি শ্যাম পালন করবে তার জন্য দরজা থাকবে যে ব্যক্তি সলাত আদায় করবে তার জন্য দরজা থাকবে তো ওই কেয়ামতের মাঠে সব দরজা থেকে ফেরস্তাগণ ডাকবেন যে এই দরজা দিয়ে আসেন এই দরজা দিয়ে আসেন আল্লাহর নবী শ্যামের বিষয়টি যেভাবে বললেন অন্য বিষয়টি এভাবে বললেন না ঠিক বললেন না যে যারা হজ করবে তাদের জন্য যে দরজা রয়েছে হজ পালনকারীর শেষ ব্যক্তি প্রবেশ করলে সেই দরজা বন্ধ করা হবে কথা তিনি বলেননি অথচ হজ একটি গুরুত্বপূর্ণ এই বাদত রাতে তাহাজুত পড়লে সলা করলে তার জন্য একটি দরজা রয়েছে তাহাজুত পড়ার শেষ ব্যক্তি প্রবেশ করে গেলে এই দরজা বন্ধ করা হবে এ কথা আল্লাহর নবী বলেননি দানকারীদের জন্য একটা দরজা রয়েছে দানকারীর শেষ ব্যক্তি প্রবেশ করে গেলে সেই দরজা বন্ধ করা হবে কথা আল্লাহর নবী নবী বলেননি। পালনকারীর আল্লাহ ব্যক্তি প্রবেশ করলেই এই দরজা বন্ধ করা হবে আর কোন এবাদতের ভিত্তি দিয়ে মানুষ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না শ্যামের মান শ্যামের মর্যাদা ওমামা বাহেলি রাজিয়াল বলেন যে আমি একদা রাসুল সাল্লাই এর নিকটে গিয়ে বললাম আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন যে আমলের বিনিময়ে আমি জান্নাতে যাব। তখন আল্লাহ নবী বলছেন তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই লাহু। এবাদতের জগতে শ্যামের সমপর্যায় কোনো এবাদত নেই আমরা কি বুঝাতে সক্ষম আমরা যদি বুঝাতে না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহর নবী কথা বলে গেলেন মানুষকে শ্যাম পালনের প্রতি আগ্রহী করে গেলেন কিন্তু আসলে আমাদের ব্যর্থতার কারণে আমরা জাতির কাছে এসব হাদিস পৌঁছাতে পারলাম না যদি এসব হাদিস আমরা জাতির কাছে সুন্দর ভাবে পৌঁছাতে পারতাম তাহলে নারী পুরুষ এই হতো করো জাতির সামনে গ্রহণীয় করো যাতে করে আমরাও বলতে পারি মানুষ আমাদের কথা কবুল করে এবাদতের জগতে শ্যামের তুলনায় কোনো এবাদত নেই আবু সাঈদ খুদরি রাজিয়াল বলেন তাহলে তার মুখমন্ডলকে জাহান্ন থেকে সত্তর বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে একদিন নফল শ্যাম পালন করলে অবশ্য জুমার দিন আমরা নির্ধারিত ভাবে নফল শ্যাম পালন করব না আল্লা রসুল জুমার দিন নফল পালন করতে করেছেন। বিভিন্ন বিভিন্ন দিনে আল্লাহ রসুল শ্যাম পালন করেছেন এ ব্যাপারে আমরা আলোচনা করব ইনশাল সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন বিরতির পরে এই বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা হবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রাহমদ Oh. Yeah. মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন সত্য উন্মোচন সকাল এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ অত্যন্ত মাদানী আহমদুল্লাহ বিনসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আর উপস্থাপনায় दया अर्जन करें बोझार गुरुपूर्ण अनुष्ठान कुरान कहती अनुष्ठान पिस আসসালামাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম যে নফল পালন করার বিষয়টি আল্লাহর নবী বলেছেন যে কেউ যদি একদিন একটা শ্যাম পালন করে তাহলে তার মুখকে জাহান্নাম থেকে সত্তর বছরের পথ সরিয়ে দিবেন তিনি বলেন কেউ যদি একদিন শ্যাম পালন করে বাদাল্লাহ কেউ যদি একদিন শ্যাম পালন করে তাহলে আল্লাহতালা খুশি হয়ে তার থেকে জাহান্নামকে একশো বছরের পথ ধরে সরিয়ে দিবেন তিনি বলেন মানসামাইমান কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম পালন করে কামা একদিন পালন করলে তার মাঝে এবং জাহান নামের মাঝে একটা গর্ত খনন করা হবে যার ব্যবধান হবে আসমান জমিনের ফাঁকার ব্যবধান তাহলে পাঁচশো বছরের পথ সম্মানিত দর্শক মন্ডলী আমরা এ হাদিসের সার মর্ম এভাবে বুঝি যে কেউ যদি একদিন শ্যাম পালন করে তাহলে এক হাদিসে বুঝতে পারছি যে জাহান্ন নাম থেকে ব্যক্তিকে সরিয়ে দেওয়া হবে সত্তর বছরের পথ এক হাদিসে বুঝলাম কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শ্যাম পালন করে তাহলে ব্যক্তি থেকে জাহান নামকে সরিয়ে দেওয়া হবে একশো বছরের পথ একটি হাদিসে বুঝতে পারছি কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম পালন করে তাহলে জাহান্ন এবং ব্যক্তির মাঝে ব্যবধান হবে পথ। আমরা রাজি বলেন রসুল সাল আলহ্লাম বলেছেন এবং আল্লাহ সুপারিশ করবে আল্লাহর মানাতারে আল্লাহ আমি এই লোকটাকে দিনে প্রবৃত্তি হতে এবং খাদ্য হতে দূরে রেখেছি এই লোকের ব্যাপারে তুমি আমার সুপারিশ গ্রহণ করো তুমি একে জান্ন করো সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর নবী অন্য জায়গাতেও বলেছেন যে আল্লাহ বলেছেন যে আমি নিজে হাতে নেকি দিব তার একটি কারণ হচ্ছে যে আমার কারণেই সে প্রবৃত্তিকে ত্যাগ করেছে যা আমরা সময়ে বিস্তারিত বলবো এখানে আল্লাহর নবী বললেন সেম বিচারের কাঠগড়াতে বলবে প্রতিপালক আমি একে প্রবৃত্তি থেকে ঠেকিয়ে রেখেছি আর খাদ্য থেকে ঠেকিয়ে রেখেছি আমি বলছি যে তুমি একে মাফ করে একে জান্নাত দাও আল্লাহতালা তাকে জান্নাতে দিবেন আমরা এখানে একটি বিষয় স্পষ্ট হই প্রবৃত্তি কি জিনিস খাদ্য থেকে বিরত থাকা যায় এটা সহজ একটা বাচ্চা ছেলেকে আমরা ভুলিয়ে ভুলিয়ে রাখতে পারি একজন বৃদ্ধ মানুষকে আমরা বলতে পারি যে একটু থামেন আপনি একটু ধৈর্য ধারণ করুন এই সূর্য ডুবে যাচ্ছে তো খাদ্য থেকে বিরত থাকা বড় কঠিন নয় প্রবৃত্তি কি জিনিস যেটা থেকে মানুষ বিরত থাকলে সেম আমার পক্ষে কথা বলবে সম্মানিত দর্শক মন্ডলী কঠিন হলেও বলতে হবে যে নারী নগ্ন পোশাক পরে সে প্রবৃত্তির অনুসরণ করে যে নারী ছোট ব্লাউজ পরে পেটপিট দেখিয়ে চলে এ নারী প্রবৃত্তির অনুসরণ করে যে নারী মাথার চুল ছোট করে রাস্তায় চলে এ নারী প্রবৃত্তির অনুসরণ করে যে নারী গেঞ্জি গায়ে দিয়ে প্যান্ট পরে ঘাটে চলে এ নারী প্রবৃত্তির অনুসরণ করে যে নারী সুন্দরী হয়ে মানুষের সামনে যায় এ নারী প্রবৃত্তির অনুসরণ করে টাখন নিচে প্যান্ট পরে যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা দাড়ি চেঁচে ফেলে যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা মিথ্যা কথা বলে যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা ধোকা ফাঁকি দেয় যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা অবৈধ ব্যবসা বাণিজ্য করে যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা প্রবৃত্তির অনুসরণ করে যারা বিচারের কাঠ গড়াতে তার পক্ষে কথা বলবে না এটাই চূড়ান্ত সম্মানিত দর্শক মন্ডলী সে বলছে যে প্রতিপালক তুমি আমার কথা শোনো আমি এই প্রবৃতি রেখেছি বলুন তো একজন ব্যবস্থাপনা আর আপনার মেয়ে জোহরের পর থেকে নিয়ে এফতারি সাজাচ্ছে সন্ধ্যা পর্যন্ত এফতারি একটার পর একটা একটার পর একটা তার দোলা আছে তার ভাইরা আছে তার পিতা আছে সবকে নিয়ে একবারে হাসি খুশিতে দোলা ভাই এর সাথে হাসি খুশি করে বন্ধুর সাথে মিলে পালন করবে আল্লাহ এটা হতে পারে না এমন নারী স্যাম পালন করে না রোজা থাকে উপবাস থাকে নেকি পাবে না এমন পুরুষ উপবাস থাকে রোজা থাকে শ্যাম থাকে না সম্মানিত দর্শক মন্ডলী কথা ভারী হলেও মেনে নেওয়া ছাড়া করা ছাড়া শ্যাম আমাদের পক্ষে বিচারের মাঠে কথা বলবে না শ্যাম তো বলছে যে আল্লাহ সে দুটা জিনিস ত্যাগ করেছে একটা প্রবৃত্তি আর একটা খাদ্য আপনি বলুন তো যে খাদ্য তো বুঝি প্রবৃত্তি কি সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে বলছি মনে কিছু নিয়ন্তেন না আপনারা বুদ্ধিমান মানুষ সচেতন মানুষ আপনাদেরকে দুর্বল করব। এটা আমাদের উদ্দেশ্য নয় আপনাদেরকে আমরা খুশি করতে চাই আপনাদেরকে আমরা পরকলমুখী করতে চাই যে কোনো মূল্যে আপনারা জান্নাত পাবেন এটাই আমাদের মনের পরিকল্পনা এ আশায় আমরা ব্যক্ত করি এটা আমরা বলতে চাচ্ছি যে খাদ্য ত্যাগ করা তো আমরা বুঝলাম এটা সহজ কিন্তু প্রবৃত্তি কি যেটা সেম বিচারের মাঠে বলবে আল্লাহ আমি তাকে প্রবৃত্তি থেকে বিরত রেখেছি তুমি আমার কথা গ্রহণ করো বলুন তাহলে প্রবৃত্তি কি আমি একজন সাধারণ আপনার দিনী ভাই হিসেবে বলে গেলাম প্রবৃত্তি হচ্ছে এগুলোর নাম নগ্ন পোশাক পরে যারা তারা প্রবৃত্তির অনুসরণ করে এ কথাই বলতে হবে যারা প্রতারণা দেয় ধোকা দেয় ফাঁকি দেয় তারা প্রবৃত্তির অনুসরণ করে আর এগুলো করে সে পক্ষে কথা বলবে না আল্লাহর নবী বলছেন কোরআন বিচারের মাঠে বলবে প্রতিপালক আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি তুমি আমার সুপারিশ গ্রহণ করো তুমি এই লোককে মাফ করো আল্লাহর নবী বলছেন যে ইসানে বিচারের মাঠে দুইজনেরই সুপারিশ মেনে নেওয়া হবে কোরআনেরও সুপারিশ মেনে নেওয়া হবে স্যামেরও সুপারিশ মেনে নেওয়া হবে তাহলে স্যাম আমাদের জন্য কত বড় মাধ্যম আমরা যদি নফল শ্যাম পালন করি তাহলে আল্লাহ আল্লাহতালাকে আমরা সহজেই খুশি করতে পারব। এবং শ্যাম পালনের মাধ্যমে আমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারব বলেন রাসুল সাল আলী আসসাল্লাম বলেছেন আসম জুন্না স্যাম হচ্ছে ঢাল রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অন্য এক বর্ণনায় যে আসাদ কত বুরহান ওসাবর যে শ্যাম হচ্ছে ঢাল বিপদে যে জিনিস দ্বারা বাঁচা যায় তাকে বলে ঢাল বিপদে যে জিনিসের মাধ্যমে রক্ষা পাওয়া যায় তাকে বলা হয় ঢাল প্রতি মাসে যদি আমরা তিন দিন শ্যাম পালন করতে পারি তেরো ১৪ পনেরো তাহলে সারা বছর শ্যাম পালন করে যা নে আল্লাহর নবী বলছেন শ্যামেয়াফা क्यों जो आराफर श्यम प्षमा दिवे आराफार दिन एक दिन श्यम पालन कर लेफार उपस्थित हबें से दिन जदि श्यम पालन करते आगे पर দুই বছরের পাপ ক্ষমা হবে আল্লাহর নবী বলছেন আল্লাহর নিকটে আসাবাদি যে তার বছর চলে গেছে সেই বছরের এক বছরের পাপ ক্ষমা হয়ে যাবে যদি আমরা আশুরার শ্যাম পালন করতে পারি যদি আমরা মহারাম মাসে দুই দিন শ্যাম পালন করতে পারি সম্মানিত দর্শক মন্ডলী এখানে আমাদের একটা কথা স্মরণে থাকা ভালো হবে অবশ্যই হোসাইনের শহীদের কারণে আমরা মহারামের দুই দিন করি না বরং আল্লাহ তালাম মোসা আলাহিস সাগরে দিয়েছিলেন ওই বেঁচে যাওয়ার কারণে মোসা আলাহিহালাম আল্লাহর শুক্রিয়া আদায় করত এই শ্যাম পালন করতেন আল্লাহর নবী সেই শ্যাম আমাদেরকে পালন করতে বললেন তখন আমরা বললাম সাহাবিগণ বললেন আল্লাহর নবী আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে আর আজকে তো ইহুদি খ্রিস্টানেরা এই মহারামের শ্যাম পালন করে তাহলে এটা কেমন হলো তাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে তখন আল্লাহর নবী বলছেন আচ্ছা ঠিক আছে আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে একদিন আগে শ্যাম পালনের জন্য বলব অর্থাৎ নয় এবং 10। তাহলে তাদের বিরোধিতা হয়ে যাবে তারা পালন করে একদিন আমরা করব দুই দিন তাই আমাদের জন্য ভালো হবে নয় দশ দুই দিন শ্যাম পালন করা আমরা যদি মহারম মাসের এই দুই দিন শ্যাম পালন করি আল্লাহর সুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে তাহলে আমাদের বিগত এক বছরের পাপ ক্ষমা হয়ে যাবে ইনশা আল্লাহ শ্যাম পালনের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায় এ কারণেই আমরা আপনাদের নিকটে অনুরোধ রাখতে চাই যে আপনারা নফল শ্যাম পালন করার চেষ্টা করুন আল্লাহ আপনাদেরকে नफल सेमिम पाप मोचन कर जानना दीबें इनशा अल्लाहर दरबारे दावी रेखे आशाबाद व्यक्त कर संक्षिप्त आलोचना एखने शेष करा असहदल्लाई अलैकुम्ला सुरक्षित पवित्र जक दान अर्थ पलट्रायन बैंको रोड बार्मिंग पाउंड उंड नंबर शून्य नई छः चार शून्य शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बेट पिस डट ई मानवतार समाधान সালামু আলাইকুম আমি মোহাম্মদ পাদ্রুদ্দুজা নাজবি আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে সকল দর্শক বৃন্দকে জানাই ঈদুল আজহার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ও মুবারকবাদ